বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরকহামদুলিল্লাহ হিরবিলা মোহাম্মি আসাহিহমায় সম্মানিত শ্রোতা আমরা রিয়াদ থেকে ধারাবাহিকতার সাথে আমরা আলোচনা শুনে আসছি اشكی دی উদাইনি আলোচনা গো सीटेट বাবু تخفیফি وبيان ما يقرا فيهما او بيان وقتهما ফজরের দুই রাকাত সালাত কে হালকা করা হালকা ما يقرؤ فيهما এবং সেই দুই রাকাতে কোন সূরা পড়া সুন্নাত এই বিষয় আলোচনা ইনশাআল্লাহ তো الله عنها ان رسول الله صلى الله عليه وسلم كان يصلي ركعتين خفيفتين بين النداء والإقامة من الصلاة الصبح متفق عليه عيشة رضي الله تعالى عنها رسول الله صلى الله عليه وسلم كان يسل ركعتين تيني دو ركعت سنت صلاة دائكورتين خفيفتين حلقة حلقة كوري بين النداء والإقامة أذان ابن إقامة المسكني ترورتو لأي جاء أذان البرميكي وجود فجر سنت وطاقات الله حبنا شماية حيني নামাজের সময় না হয়ে যদি কেউ সলাচদাই করে তাহলে তার সলাচ আদায় হবে না নামাজ আদা হবে না তো এ হাদিস থেকে জানতে পারলাম সেটা হলো যে উনি যে দুই রাক করতেন ফজরের সুন্নত এটা হালকা পড়তেন আরেকটি রায়তা আছে যে তিনি ফজরের দুই রাক সন্নত এত বেশি হালকা করতেন যে আমরা অনেক সময় মনে করতাম কি জানি উনি কি সুরা ফাতে পড়লেন কিনা কি জানি মানে এত বেশি হালকা করতেন যে অনুমান করা হতো যে হয়তো উনি কি সুরা ফাতেহাও পড়েছেন কি তাও মনে হয় পড়েন না এটা অনুমান করার উদ্দেশ্য হলেই যে উনি খুবই হালকা করে পড়তেন অফি রায়ত মুসলিম মুসলিমের একটি রেবাইতে আছে কান আয়ু সাল্লি রকাতজরি ইদা সামিআল আদান মুসলিমের একটি রেবাইতে আছে যখন তিনি ফজরে দুই রকম সলাজদায় করতেন আজান শোনার পর ইউমা সেই দুই রকমেন্না হাফসা রাজিয়াল তিনি বলেন রসুলাম যখন মুআন সকালের আজান দিত যখন সকালে আজান দিত তখন তিনি দুই রকাত হালকা সন্ন্যত পড়তেন ফজরের দুই রকাত সন্ন্যত হালকা পড়তেন বাড়িতে কোথায় পড়তেন বাড়িতে এবং আছে কানা রসুরামিফা যখন ফজর তুলু হতো সব যখন হতো তিনি তখনাত হালকা তিনি রাত্রিবেলা যে সলাৎ আদায় করতেন সে সলা কি আদায় করতেন তাহাজ লাইল। রাত্রিতে যখন উনি তাহাজ পড়তেন রাত্রি যে নামাজ পড়তেন কিভাবে পড়তেন মাসনা মাসনা দুই দুই রাকাত করে দুই দুই রাখাত চার রাখাত একসঙ্গে তানা দুই রাখাত করে বায়ুতিরুবিরা কাত মিন আখিরে লেইল এবং রাত্রের শেষ অংশে উনি এক রাখাত বতির পড়তেন তাহলে দুই দুই করে কত পড়তেন অন্য রেওতে আমরা পাই যে উনি সর্বোচ্চ এগারো রাখাত পড়তেন। দুই দুই রাখাত করে আট রাখাত উনি তাহাজ পড়তেন এরপর তিন রাখাত ভেতর পড়তেন অথবা দুই দুই রাখাত করে দশ রাখাত পর্যন্ত উনি পড়তেন এরপরে এক রাখাত ভেতরে পড়তেন এবং তা আজান হতো আর আজানের পর উনি ফজরে দুই রাগাই করতেন ও কানি যেন দুই কানে বাজছে যেন আজান ওরা দুই কানে উনি শুনছেন তার মানে কি যে আজান শোনার সাথে সাথে নিতেন কান্নাল আদান আজান কানে শুনছেন اگه تہجد پڑھتن ارپره اکرات بستر پلن pore اذان داوار ساتھے ساتھ اون فجر دو رکعت صلات ادای کرتے متفقون علی بخاری مسلم حدیث وان ابن عباس رضی اللہ عنہما ان رسول الله صلی اللہ علیہ كان يقرأ في ركعت الفجر في الأولى منهما قل قولوا آمنا بالله وما انزل الينا وما انزل الى ابراهيم واسماعيل <تصفيق> الآية التي في البقره وفي الاخره منهما آمنا بالله واشهد باننا مسلمون ابن عباس جلاله وتعالى তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই আয়াতগুলি উনি পড়তেন ফজরের দুই রাকাত সুন্নতে ফজরের দুই রাকাত ফিল উলা منهما দুই রাকাতের মধ্যে প্রথম রাকাতে বলুন আমন্না بالله ওয়া মাউনজি লাইলিনা এই জানেন কি প্রথম পারার শেষ পৃষ্ঠা প্রথম পারার ফজরের প্রথম রাখাতে পড়তেন তাহলে ফজরের সৈন্য কিভাবে পড়তেন হালকা নাকি লম্বা এবং সেখানে কি সুরা পড়তেন সেটাও আমরা জানতে পারলাম পফির ওয়তিন ফিল আল্লাফি আল ইমরান্লা এবং দ্বিতীয় রাখাতে উনি যে আয়াতটি পড়তেন সেই আয়াতটি হল সুরে আলে ইমরানের تعالوا الى كلمة سوائم بيننا وبينكم الله نعبود الا الله اي ayat উনি পড়তেন মুসলিম রিওয়ায়াত তাহলে এই হাদিস থেকে উনি প্রথম রাকাতে কোন সূরা পড়তেন কোন আয়াত দ্বিতীয় রাকাতে رضي الله عنه أن رسول الله صلى الله قرأ في ركعت الفجر قل يا ايها الكافرون وقل هو الله احد رواه مسلم ابو هريره رضي الله عنه তিনি রসুল্লা সাল্লাম উনি ফজরের দুই রাখাতে প্রথম রাখাতে পড়তেন কলিয়াউল কাফেরুন আর দ্বিতীয় রাখাতে পড়তেন কলহ আহাদ তো আমরা তো ওনার আনুগত্য করব। এবং ওনার সুন্নতকে ভালোবাসব তো সেই ক্ষেত্রে ফজরের সলাাতের ক্ষেত্রে আমরা যে আজকে জানলাম যে উনি কিভাবে ফজরের সলাত আদায় করতেন তো এই আলোচনা শোনার পর যদি আমরা সুন্নতের উপর আমল করার কারণে এভাবেও যদি এভাবেও যদি আমরা আদায় করার চেষ্টা করি সেটা কি যে আমরা দুই রাখাত হালকা করে পড়ব। এবং সেই দুই রাখাতে প্রথম রাখাতে কলিয়াল কা ফেরণ দ্বিতীয় রাখাতে কলুহল্লা এই জন্য পরবো যেহেতু আল্লাহ নবী পরতেন তাহলে আমাদের নামাজের সাপ পাওয়া যাবে এবং সুন্নতির উপর অমন করার কারণে আমাদের অতিরিক্ত সাপ পাওয়া যাবে ইনশাআল্লা তালা কাল رمقت النبي صلى الله عليه وسلم في الركعتين قبل الفجر قل الكافرون وقل هو الله احد الله بن عمر رضي الله عنه توني বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এক في الركعتين قبل الفجر ফজরের পূর্বে দুই রাকাতে উনি পড়তেন প্রথম রাকাতে الكافرون এবং দ্বিতীয় রাকাতে هو الله احد رواه الترمذي وقال حديث حسن তাহলে আমরাও চেষ্টা করবো আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ নবী সাহা যে কাজটি যেভাবে করেছেন আমরা যদি ওই কাজটা সেভাবে করতে পারি তাহলে প্রকৃতপক্ষে নবী করবী সাহালামকে আমরা মহব্বতকারী বলে আমরা গণ্য হবো আল্লাপাক বলেছেন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার আনুগত্য করো আমি যেই কাজ যেভাবে করেছি তোমরা সেটা সেভাবেই করো তো ফজরের সুন্নতের গুরুত্ব জানতে পারলাম এরপরে সুন্নত কোন কোন আয়াত দ্বারা পরব কোন সুরা দ্বারা পরব এটাও জানলাম এখন যেটা আমাদের সামনে পরিচয় বলছেন ফজরের দুই রেখা সলাতের পর ডান একটু শোয়া এবং এ বিষয়ে মানুষদেরকে উদ্বুদ্ধ করা এবং তাদেরকে এটা বুঝানো যে তাহাজ পড়ুক বা না পড়ুক ফজরের পর ফজরের সুন্নতের পর ডান কাছে একটু শোয়া এটা শূন্য একটু শোয়া একটু শূন্য এ বিষয়ে তিনি বলেন রসউল সালাম তিনি যখন ফজরের দুই রকা সলাৎ আদায় করতেন সন্নত তখন তিনি ডান কাতে শুয়ে পড়তেন ডান কাতে কাত হতেন শুয়ে পড়তেন বোখারি রেওয়ায়ত সোমার্থ শ্রোতা ও দর্শক মনে আমরা ফজরের সন্নত এবং ফজরে কি কারাত পরবো এবং ফজরের সলাতের পর ডান কাতে শোয়া এটা আল্লা নবীর আদর্শ এটা আমরা জানতে পারলাম তো এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত Want to know more, গাড us! for stories of the prophet. কাল সন্ধ্যা 6টায় পুনঃসম্প্রচার সকাল 11টায় বাংলাদেশে পিএসটিভি বাংলায়ে। বিধিহা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রগিত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্কারন যথাযথ তত্ত্ব পেতে সকল ক্ষেত্রে পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে لَائِنَيكُمُ الْكِتَابَ مُفَصَّلًا وَالَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَعْلَمُونَ أَنَّهُ نَزَلَ من মহানো ঵ের পোথি নাজেল কিতো সরো স্রেস্টো বানে শের কের বিরে দে कोड़ी भावे, कुरान निये, कोटी -कोटी जीवन आला रसुल्ला सम्मानित श्रोता दर्शक मंडल पूर्वे फदर सन्न सला সন্ন্যত এ বিষয়ে আমরা একটা হাদিস শ্রবণ করেছি এ বিষয়ে আর একটা হাদিস ওয়ান তিনি বলেন সালাতের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত এই সময়ের মাঝখানে উনি এগারো রকাত নামাজ পড়তেন কত এশার পর থেকে ফজরের মাঝে এগারো সেটা উনি কখন পড়তেন শেষ রাতের দিকে পড়তেন কিন্তু এই এগারো রাখাত ছাড়া উনি এসছে বেশি পড়তেন না ইউসাল্লিমু বাইন কুল্লিরা কাত কিভাবে পড়তেন প্রত্যেক দুই রাকাত পর উনি সালাম ফিরাতেন অর্থাৎ করে পড়তেন ওয়ায়ুতিরু বিওয়াহিদাতিন এবং শেষে যে এক রাখাত বেতের পড়তেন ওয়ায়ু তিরু শেষে যে এক রাকাত বেতের পড়তেন ফঈদা সাকাত আল মুদিন সালাতজিরি মুদিন যখন ফজরের সলাতের বিষয়ে যখন চুপ থাকতেন ও আজান এখনো দেয় নাই ও তবে রাহুল ফজর এবং উনি যখন বুঝতেন যে ফজরের সময় হয়ে গেছে ও যা আহুল এবং মুআ যখন ওনার কাছে আসতো কামা তখন উনি দাঁড়াতেন ফরা তাই খাফি ফা উনি হালকা দুই রাখা সলা সলাই করতেন সুম্মা আলা শকিল আইমান এর পর উনি ডান কাতে শুয়ে পড়তেন হাকাদা হা কাদা হাত্তা মুদিন কামা এবং উনি ডান কাতে ওইভাবে শুয়ে থাকতেন যতক্ষণ পর্যন্ত মোয়াজ এসে একামতের জন্য ওনাকে না ডাক দিতেন যে ওঠেন একামতের সময় হয়ে গেছে উনি উঠতেন এরপরে সলাচয় করতেন তাহলে এখানে আমরা দুটো জিনিস জানতে পারলাম সেটা হলে যে একটা আম হাদিস যে উনি হজরে সলাতের পর ডান কাতে শুতেন আর বিস্তারিত হাদিসের জানলাম সেটা হলে যে উনি তাহাজ্যোত পড়তেন উনি তাহার জত পড়তেন কত রাখাত পড়তেন এগারো রাখাত এবং সেটা কিভাবে পড়তেন দুই রাখাত অন্য রে আমরা জানবো ইনশাল্লাহ এবং শুনেছি যে আল্লাহ নবী সালাম উনি এত বেশি লম্বা কেয়াম করতেন এত বেশি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি সরাসরাই করতেন হাত্তা তাতাফাত রা এমন এমনকি ওনাদের পা মোবারক ফুলিয়ে যেত তো একজন মানুষ যখন এত লম্বা লম্বা ক্যায়াম করবে তো এরপরে ফজরের আজান দেওয়ার সাথে সাথে উনি হালকা দুই রাখাত সোনদ পরতেন এবং ডান পাশে বিশ্রাম নিতেন তো এটাই বেশি উত্তম যে ব্যক্তি তাহা জোট এবং রাত্রিতে দীর্ঘক্ষণ ক্লায়াম করবে তো একটু ক্লান্ত হয়ে যাওয়ার স্বাভাবিক তো ফজরের পর ফজরে যখন আজান হবে এবং মহাজিন যখন আজান দেবে তখন দু সোনদ পরে যতটুকু সময় জামাত পর্যন্ত থাকবে অতটুকু সময় ঘুম আসা চলবে না এমনি ডান কাতে একটু কাত হয়ে শুয়ে থাকা ঘুম চলে আসতে উঁজু ভেঙে দেবে আবার যেতে তাকে উঁজু করে হবে এইভাবে আল্লাহাম করতেন ইমাম নবী বলছেন যে তাহাজ পর ডান বলে আখ্যায়িতামিদি সাহি কেন ইমাম নবী রাহম তাহের পর উনি ডানো বলছেন তোমাদের মধ্যেতে কোনো ব্যক্তি যখন ফজরে দুই টাকা সন্নত পড়বে সে যেন ডান একটু শুয়ে পড়ে ডান কাতে একটু শুয়ে পড়ে তো এখানে তো তাহাজতের কথা নেই উনি এটাও বলেন নাই যে তাহাজত পড়লে শোবা না পড়লে নয় সেই ক্ষেত্রে নবাবুর রহমাল্লাহ বলছেন যে এই যেহেতু তিনি সুতেন বিধায়ী এটা শোয়া মোস্তাহাব এবং সুন্নত এটা তাহাজত ছাড়াও কে শুতে পারবে বাবু সুন্নতের জোহর জোহরের সুন্নতের ফজিরত জোহরের সুন্নতের ফজিরত এবং তার গুরুত্ব পূর্বে এবং দুই রাখা জহরের পর বুখারি মুসলিমের হাদিস আয়সার জিয়া তালান তিনি বলেন নবীম উনি জোহরের পূর্বে চার ছাড়তেন না রহল বুখারি বুখারি তাহলে এই হাদিসে চারের কথা আছে আর আগেটা আছে দুয়ে তো আয়সারের যেটা ভাষ্য সেটা হলো যে উনি কোনো সময় ছাড়তেন না তার মানে কি বেশিরভাগ সময় উনি চার রাখাত পড়তেন আর কখনো কখনো উনি দুই রাখাতও পড়তেন ওয়ানহা নামি বৈতি কবল আর বান আইসারাজিয়াল তিনি বলেন নবী করিম সালাম উনি যখন বাড়িতে সুন্নত আদায় করতেন তো জোহরের পর্বে চার রাখাত পরতেন জোহরের পূর্বে চার রাখাত পরতেন ফায়ুসলি বিন্যাস এবং তিনি মানুষদের ইমামতি করতেন সুম্মাইয়া দু এরপর আবার উনি বাড়িতে প্রবেশ করতেন ফায়ুসলি রাখা তাই এবং দুই রাখা সালাদ আদায় করতেন এবং দুই রাখা সালাদ আদায় করতেন আল বিনাসীব এবং তিনি মাগরিবের সলাত মানুষদেরকে পড়াতেন সুম্মা এবং তিনি বাড়িতে প্রবেশ করতেন তিনি সলাকেন এবং তিনি মানুষদেরকে এশার সলাচ দায়ী করাতেন ওয়াদু বাইতি এবং বাড়িতে প্রবেশ করতেন ফয়সল্লী রাকাতঈ দুই রাখার সুনুদ পড়তেন রাহু মুসলিম মুসলিমের তাহলে এই হাদিসে আরেকটু বিস্তারিতভাবে জানা গেল যে উনি বাড়িতে কত রাখা শূন্য চাঁদাই করতেন জহরের পূর্বে চার জহরের পরে আবার গিয়ে দুই পড়তেন মাগরীবের পরে দুই পড়তেন এশার পরে দুই রাখাত শূন্য করতেন তাহলে এটা কমাস কম এবং পরিপূর্ণ শূন্য জহরের পর্বে চার পরে দুই মাগরীবের পরে দুই এসার পরে দুই আর ফজরের পর্বে দুই তো পড়তে হবে وعن امي حبيبه رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من حافظ على 40 ركعه قبل الظهر و40 بعدها حرمه الله على النار رواه الترمذي وابو داود وقال حديث حسن صحيح امام الترمذي وابو داود حديثকে বর্ণনা করেছেন এবং হাদিসকে হাসান এবং সহীহ الله بن الصائب رضي الله عنه ان رسول الله صلى الله عليه كان يصلي اربعان قبل أن تزول الشمس قبل الظهر তিনি চার্রাকাত করতেন বাদ জহরের পূর্বে সূর্য ঢোলার পর জহরের পূর্বে সূর্য ঢলার পর উনি চাররাকা রাখা সৈন্য চাদাই করতেন এবং তিনি বলতেন ইন্না হাসা আতুন সূর্য ঢলার পর যে সময়টি এই সময়টি এত মূল্যবান সময় যে এই সময় আল্লাহ তালা আসমানের দরজাকে খুলে দেন আসমানের দরজা খুলে দেন আমি পছন্দ করি যে দরজা যখন খুলবে তখন যেন কোনো নেক আমল ওই সময় যেন আল্লাহ কাছে আমার আমলটা পৌঁছে তো ওই সময় আমি চার রাকাত জহরের পূর্বের সন্নত এটা পড়ি তাহলে সূর্য ঢলার সাথে সাথে আজান দেওয়া ভালো আউ্বাল ওক্তে এবং আজানের পর সন্ন্যত পড়া দরকার এবং আউ্বাল ওক্তেই জহরের সরাত এবং প্রত্যেক সরাত সময় হওয়ার সাথে সাথে আদায় করা এটা বেশি উত্তম ওয়াহান আয়স রাজি আল্লাহ আনহা আন্নাসালাম কান্ল্ল্লি আরমিদি ওকাল হাদিস হাসান আয়স রাজি আল্লাহ আনহা তিনি বলেন তাহলে জহরের পরে পড়তেন রেদি ত্রিম করেছেন হাসান হাদিস তো অন্য একটি রায়তা আছে যে উনি জহরের সুন্নদ যেটা ছিল সেটা উনি ভুলে গিয়েছিলেন পড়তে পারেন নাই সেই শূন্য আসরের পর স্মরণ হওয়ার পর তু তিনি তখন পড়েছেন তো আল্লাহ নবী সাসমের যে অভ্যাস ছিল সেটা হলে উনি যে আমলটা চালু করতেন সেটা কোনো সময় বাদ দিতেন না কোনো সময় এটা উনি সর্বক্ষণ ওই আমলটি করার চেষ্টা করতেন তো সেই ক্ষেত্রে উনি নিয়মিতভাবে সূন্যত আদায় করতেন কোনো দিন ছাড়তেন না তো কোনো দিন যদি কোনো ব্যতিক্রম ঘটে যেত কোনো কারণে যদি জহরের শূন্যত পূর্ব যদি না পড়তে পারতেন তো সেটা উনি জহরের পরে পড়তেন এর দ্বারা বোঝা যায় যে এই সুনুদগুলি আল্লাহ নবীলাম কত গুরুত্ব সহকারে তিনি আদায় করতেন বালাম ইউসাল আসরি আর বারাক আলী রাজু তিনি বলেন রসৌলাম তিনি আসরের পূর্বে চার রাখা সুনুদ পড়তেন আসরের পূর্বে চার রাখা সুনুদ পড়তেন ইয়ফসিল তাসলিম বলছেন এই চার রাকাতের মাঝে সালাম দ্বারা পার্থক্য করতেন অর্থাৎ আসরের পূর্বে যে চার রাকাত পড়তেন একই সালামে না দুই সালামে দুই রাকাত সালাম ফিরে আবার রাকাত সালাম যেটা ফিরাতেন আলাল আল মালায়িক মোকার উনি যে সালাম ফিরাতেন কার উপর নিকটতম ফেরেস্তাদের উপরে ওমান তাবিয়াহ মিনাল আল মুসলিম আলমিন এবং যে সকল মুসলমান এবং মমিন ওনার এত্তেবা করেন ওনার পিছে যারা থাকেন তাদের প্রতি উনি সালাম পেশ করেছেন অর্থাৎ উনি যখন সালাম ফিরাতেন নামাজের মধ্যে তখন তিনি এই সালামটি যেন নিকটতম ফেরেস্তা এবং যা আরো মুসলিম মোমেন যারা আছে নিকটতম ফেরেস্তা আর যারা মুসলিম মোমেন আছে এদের প্রতি যেন উনি সালাম পেশ করতেন রহ তিরমিজি ইমাম তিরমিজি হাদিসটি বন্যা করেছেন ওকয়লা হাদিয়েসন হাসান হাদিসটিকে হাসান বলেছেন وعن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال رحم الله امرأة صلى قبل العصر 4 رواه ابو داود الترمذي وقال حديث حسن عبد الله بن عمر رضي الله تعالى عنهما تقول نبي كريم صلى الله عليه وسلم رحم الله امرأة الله تعالى اوى بيكتير بطي دوية قرين صلى قبل العصر 4 جبكتير عصرير پور بي جارة كسنة داكور بي আর রু তাি আবু দাউদ এবং ত্রিমজি হাদিস বর্ণনা করেছেন হাসান এবং হাসান পর্যায়ে বলেছেন আসরের পূর্বে যদি চো আল্লাহ নবীলাম এ বিষয়ে অত বেশি তাকিদ করেন নাই কিন্তু উনি উদ্বুদ্ধ করেছেন মানুষদেরকে পড়ার জন্য কেউ যদি পড়ে তাহলে তার জন্য এটা বনাস বেশি ভালো বেশি লাভ এবং তার প্রতি আল্লাহর দয়া এবং রহম নাজেল হয় সমার্থ শ্রোতা দর্শক মনেলি আমরা সুন্নতের ফজিলত কোন কোন সালাতে কোন কোন নামাজে আগে কত রাখার সূন্যুত পরে কত রাখার সূন্যুত সেই ফুতগুলি ফজিলত কী এ বিষয়ে আমরা আলোচনা শুনে আসতেছিলাম তো আমরা আজকের আলোচনা শোনার পর ফরজ যেরকম আমরা গুরুত্ব সহকারে আদায় করব ঠিক তেমনই ফরজের আগে এবং পরে যেগুলি সন্ন্যুত আছে যে ফজিলতগুলি আমরা শুনলাম এগুলির প্রতি আমল করে আমরা দুনিয়া এবং আখরাতের সফলতা হাসেল করার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমেন আমাদেরকে সেই তৌফিক দান করুন এই বলেই আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি ও আখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসসালামু আলাইকুম ওরি বাকু करा ले। ए ए पुरी या सठहारकालेपूर्ण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 जकत पर्फ आई अल बैंक छाचल्लिस नम्बर शून्य GB49-ARY-3-800-8-3-3-8-1-3-3-8-1-0-1-0-1-0-1, 30-0-0-8-3, SWIFT-BIC-CODE- शून्य शून्य आठ तीन सुफ्टीआईसी जि टा पाठ मेल कर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 आज रात रत एगारोट्रचार सकाल दस टाय बांगलेश